আবদুল্লাহ ইবনু উমর রাজিয়াল্লাহ তালাহু আরও বর্ণনা করেছেন আরজু গ্রামের পরে পাহাড়ের দিকে যেতে যে উচ্চ ভূমি আছে তার পাশে নবী সাল্লাহ আলহি সাল্লাম সালাত আদায় করেছেন এই মসজিদের পাশে দু তিনটি কবর আছে এসব কবরে পাথরের বড় বড় খণ্ড পড়ে আছে রাস্তার ডান পাশে গাছের নিকটেই তা অবস্থিত দুপুরের পর সূর্য ঢলে পড়লে আবদুল্লাহ রজিয়াল্লাহ তাল্লাহ্ন আরোজ এর দিকে এসে গাছের মধ্যে দিয়ে যেতেন এবং ওই মসজিদে জুহরের সালাত আদায় করতেন